أَو حَن إلَكَكَمَا أَو حَنَ إِ نُح وََّبينَ مِ بعد وَأَوْ حَنَ إِ عِبَضهِيمَ وَإساعينَ وَإسحافَ وََعقُوبَ وَْأَسبَطِ وَعس وَأَوبَ وَيونس وَيُون وَأَتَيْنَا دَاوُودَ وَجَعَلْنَاهُ رَسُولًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَنَقصَصُ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِأَن لَّا يَكُونَ لنا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 পয়গম্বরদেরকে মিথ্যা আরোপ করেছে আল এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাথুরে অঞ্চল সাধারণভাবে এই অঞ্চলটি পরিচিত মাদায়নের সালেহ বা সালেহাল ইসলামের শহর নামে এই অঞ্চলটি একটি পাথুরে অঞ্চল এবং এর অবস্থান হচ্ছে মদিনা এবং তাবুকের মধ্যবর্তী মদিনা শহর থেকে চারশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মাদায়নের সালেহ যা কুরআনে আলহিজর নামে পরিচিত আমি তাদেরকে নিজের নিদর্শনাবলি দিয়েছি অতপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ সুহামতাল্লাহ আরো বলছেন ওয়াকানুয়ান হিতুন আমিনাল জিবালি আমি আমিন তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করে বসবাস করত সামুদ জাতি সালেহলামের জাতি তারা পাথরের পর্বত খোদাই করে তার মধ্যে প্রকোষ্ঠ নির্মাণ করত পাথরের পর্বত খোদাই করে সেখানে প্রকোষ্ঠ নির্মাণ করত বাড়িঘর নির্মাণ করত আল্লাহ বলছেন বুয়ুতান আমিনিন ইবিনাল জাহদি রহমা উল্লাহ তার তাফসিরে এই আমিনিন শব্দের কয়েকটি অর্থ উল্লেখ করেছেন তার মধ্যে একটি অর্থ হচ্ছে প্রথমত তারা আল্লাহর আজাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করত তারা ভাবত আল্লাহর পাকড়াও থেকে তারা নিরাপদ হয়ে গেছে দ্বিতীয় অর্থটি হচ্ছে আমিনিন শব্দের তারা নিশ্চিন্ত ছিল এই দালানগুলো কখনোই ধ্বংস হবে না যেহেতু তারা পাথরের গা খোদাই করে পর্বতের গায়ে সংযুক্ত পাথর সেগুলো খোদাই করে সেখানে তারা প্রকোষ্ঠ নির্মাণ করেছে ঘর নির্মাণ করেছে তারা ভাবত এগুলোকে কিছুতেই ধ্বংস করা সম্ভব নয় তারা তাদের এই দুইয়াবি দালান করার কারণে নিজেদেরকে নিরাপদ মনে করত আল্লাহর আজাব থেকে এ কারণেই আলসু মত আলহ তাদেরকে বলছেন এখানে যা আছে তাতে কি তোমাদেরকে নিরাপদে রেখে দেওয়া হবে যখন আপনি পর্বতের গাত্র খোদাই করে সেখানে প্রকোষ্ঠ নির্মাণ করবেন সেটাকে প্রাকৃতিকভাবে ধ্বংস করা খুব কঠিন ভূমিকম্প সেটার কোনো ক্ষতি করতে পারে না যেহেতু সেই প্রকোষ্ঠ পাহাড় কেটে তার মধ্যে নির্মাণ করা হয়েছে দ্বিতীয়ত ঘূর্ণিঝড় হ্যারিকেন বা টর্নেডো এর কোনো ক্ষতি করতে পারে না কেননা এই ঘর বাড়ি বা প্রকোষ্ঠগুলো সলিড পাথর কেটে পর্বতের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছে এবং যেহেতু এটি একটি পাহাড়ি অঞ্চল সমদল থেকে অনেক উঁচুতে স্বাভাবিকভাবেই বন্যা এর কোনো ক্ষতি করতে পারে না সুতরাং সামুদ জাতি তারা শতভাগ নিশ্চিত ছিল তাদের এই দালান কোঠাগুলো তাদেরকে নিরাপত্তা দান করবে এ কারণে আল্লাহ মহামতাল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন তোমরা কি মনে করো যে তোমরা এখানে নিরাপদে থাকবে আল্লাহ মহম্মতাল্লাহর এই প্রশ্ন এবং সামুদ ঘটনা সেই সমস্ত ব্যক্তি বা জাতির জন্য শিক্ষণীয় যারা আল্লাহর আজাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করে যাদের অন্তর থেকে আল্লাহর আজাবের ভয় আল্লাহর পাকড়াওের ভয় চলে যায় একজন মানুষ হিসেবে আমরা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে অবস্থান করছি কখনোই আমাদেরকে আল্লাহর আজাব থেকে নিজেদের নিরাপদ মনে করা উচিত নয় সবসময় আমাদের অন্তরে আল্লাহ রাজাবের ব্যাপারে ভয় থাকা উচিত কেননা মানুষের প্রতি অধিকার হক আদায়ের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আল্লাহ সহমতলার প্রতি হক আদায়ের ক্ষেত্রে সেখানেও আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমাদের এই সীমাবদ্ধতাগুলোর কারণে আমরা দিনে রাতে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে জেনে কিংবা না জেনে অসংখ্য গুনা করে চলেছি আল্লাহর অবাধ্যতা করে চলেছি কাজেই এই বিষয়গুলোর জন্য সবসময় আমাদের নিজেদেরকে আল্লাহ সুহাম্মতাল্ল্লার সামনে বিনয়ে নত করে উপস্থাপন করা উচিত এবং আমাদের অন্তরে ভয় কাজ করা উচিত যে কোনো কারণে আল্লাহ আমাদেরকে আজাবে পাকড়াও করতে পারেন তারা কি আল্লাহর পাকরাবের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে তারা কি আল্লাহর পাকরাবের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে বস্তুত আল্লাহর পাকরাবের ভয় থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে যাদের ধ্বংস ঘনি এসেছে যাদের ক্ষতি অনিবার্য সুতরাং আপনি যদি মনে করেন আপনি আল্লাহ শাস্তি থেকে নিরাপদ এটা আপনার নির্বুদ্ধিতার পরিচয় একজন মুমিন ব্যক্তি একজন বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে আলোচনা মতাল্লাকে ভয় করে চলে এই জন্যই আমরা দেখতে পাই সালেহালাইসাল্লাম যিনি ছিলেন সামুদ জাতির মধ্যে শ্রেষ্ঠ বিচক্ষণ যুবক তিনি তার জাতির লোকেদেরকে বলছেন তোমাদের কি এই জগতের ভোগবিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে তোমরা কি ধরে নিয়েছ যা কিছু তোমাদের রয়েছে তার মধ্যে তোমাদেরকে নিরাপদে বাস করার জন্য এমনিতেই ছেড়ে দেওয়া হবে এই উদ্যান মধ্যে আর ঝর্ণাধারার মধ্যে শস্য ক্ষেত্রের মধ্যে আর মঞ্জুরিত খেজুরের বাগানের মধ্যে এবং সালেহাম তাদেরকে আরো বলছেন তোমরা যে পাহাড় কেটে জাকজমক পূর্ণ গৃহ নির্মাণ করছো তার মধ্যে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ফত্তাকুল্লাহ ও আতি স্থাপত্যবিদ্যায় সামুজাতির অসাধারণ দক্ষতা ছিল তাদেরকে আলাস মমতালা এই নির্মাণশৈলী পাহাড় কেটে শক্ত পাথর কেটে কিভাবে দালান কোঠা প্রকোষ্ঠ নির্মাণ করতে হয় সেই পর্বতের গায়ে সেই শিল্প আলাস তাদেরকে শিক্ষা দিয়েছিলেন পাথর কেটে বাড়িঘর নির্মাণের কাজে তারা খুবই দক্ষ এবং পারদর্শী ছিল আলাস মহাতালা তাদেরকে এই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন আর শরণ করো কেমন করে তিনি তোমাদেরকে আদের পরবর্তীতে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছেন খলিফা বানিয়েছেন আর তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীতে তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বতের গাত্র খোদাই করে সেখানে প্রকোষ্ঠ নির্মাণ করো তোমরা স্মরণ করো আল্লাহর অনুগ্রহসমূহ আর জমিনে গর্হিত আচরণ সৃষ্টিকারী হল না ফাসাদ সৃষ্টিকারী হল না গণ্ডগোল সৃষ্টি করো না সুতরাং সামুজাতি লোকেরা তারা একই সাথে সমতলে নরম মাটিতে অট্টালিকা বিশালাকায় প্রাসাদ নির্মাণ করত আবার পর্বতের গাত্র খোদাই করে শক্ত পাথর কেটে সেখানে তারা বাড়িঘর নির্মাণ করত প্রকোষ্ঠ নির্মাণ করত সুতরাং আমরা দেখতে পাচ্ছি আজ জাতির পরবর্তীতে যে জাতি দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল সামুদ জাতি এই জাতিটিও ছিল দুনিয়াবি দালান কোঠা ইমারতের সভ্যতায় সভ্য একটি জাতি কিন্তু মানুষ হিসেবে তারা কেমন ছিল সভ্য নাকি অসভ্য তারা ছিল চূড়ান্ত পথভ্রষ্ট মূর্তিপূজক মুশরিক এবং দুর্নীতিবাদ একটি জাতি নবী সাল্লাম তাদেরকে বলেছেন লা অতএব আল্লাহর অনুগ্রহ গুলোকে স্মরণ করো এবং পৃথিবীর বুকে অনর্থ সৃষ্টি করো না আমরা দেখতে পাই একটি গাছে যখন ফল ধরে গাছটি বিনয়ে নত হয়ে মাটির দিকে ঝুঁকে পড়ে কিন্তু একজন মানুষ যখন আল্লাহর কাছ থেকে কোন একটি অনুগ্রহ লাভ করে নিয়ামত লাভ করে অধিকাংশ ক্ষেত্রে মানুষ আল্লাহর দেওয়া এই নিয়ামত এবং অনুগ্রহকে ভুলে যায় এবং নিজেকেই এই অর্জনের জন্য কৃতিত্ব দেয় সে অহংকারে স্পৃত হয় এমনভাবে সে চলাফেরা করা শুরু করে যেন জমিনকে ছিড়ে ফেলবে আসমানকে ফুরে ফেলবে আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে যারা আল্লাহকে ভুলে যায় তাদের জন্য শিক্ষণীয় ঘটনা হচ্ছে এই সামজ জাতির ঘটনা নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তাদেরকে বলেছিলেন ফাসকুরু কুরু আলাহ আল্লাহি তা আসউফিল আর দি মুফসিদিন অতএব আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করো এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না অনর্থ সৃষ্টি করো না এই চূড়ান্ত পথপ্রষ্ট জাতি তাদের প্রতি সালে দাওয়াতেন্লাম যে ভাষায় তার জাতিকে দাওয়াত দিয়েছেন আমরা কুরআনের মাধ্যমে দেখতে পাই হুবহু সেই একই ভাষায় দাওয়াত দিয়েছেন তার পূর্বের আম্বিয়া আলেমুসাল্লাম সাইদিনা নু আলাইসাল্লাম এবং হুদ আলাহ সাল্লাম তারা বলেছেন তিনি বললেন হে আমার সম্প্রদায় হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের আর তো কোন ই নেই উপাস সুতরাং সমস্ত আম্বি আলহম সাল্লাম তারা ঠিক একই ভাষায় তাদের জাতিকে আহ্বান করেছেন কেননা তারা প্রেরিত হয়েছিলেন একজন রবের কাছ থেকেই তাদের উৎস একই সে কারণে তাদের দাওয়াতের ভাষাও ছিল একই পদ্ধতিও ছিল একই শুরুতে তারা তাউকিদের দাওয়াত দিয়েছেন দিকে তারা আহ্বান করেছেন নিজ নিজের দিকে আহ্বান করার পর সালে ঠিক একইভাবে দ্বিতীয় বিষয়টির দিকে তার জাতিকে আহ্বান করেছিলেন সেটা ছিল সুম্মা ইস্তেক ফির ও রব্বাকুম তোমরা তোমাদের রবের দিকে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো তবা করে ফিরে আসো প্রত্যেক নবী তার লোকেদেরকে তাউিদের দাওয়াত দেওয়ার পাশাপাশি তাদেরকে সংশোধিত হতে উৎসাহিত করেছেন তবা ইস্তিকফারি দিকে আহ্বান করেছেন সুতরাং এটাই ছিল সাইজনা সালেহ আলাহ ইসলামের দাওয়া দাওয়াতের প্রতিদানে তিনি কি পেলেন সাইজানা সালেহ আলাহাম সম্পর্কে আসলে আমরা কিছুটা জেনে নিই তিনি ছিলেন একজন যুবক এবং একই সাথে তিনি ছিলেন খুবই বুদ্ধিমান বিচক্ষণ এবং শক্তিশালী সালেহ আলাহিসাম তিনি ছিলেন তার সমাজের হাই ক্লাসের একজন সদস্য এক অভিজাত বংশের সন্তান উত্তরবৃত্ত পরিবারের সদস্য এ কারণে এই সমস্ত গুণাবলী থাকার কারণে সালেহালাইস্লামের জাতি সামুদাতি তাকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার দিকে মুখিয়েছিল তিনি ছিলেন যুবক বুদ্ধিমান বিচক্ষণ শক্তিশালী অভিজাত বংশের একজন সদস্য সুতরাং তারা তাকে সেই দিনের জন্য প্রস্তুত করছিল যে দিন সালেহ আলাইসাল্লাম সমস্ত সামুদ গোত্রের অধিবাসীদের দায়িত্ব গ্রহণ করবেন সালেহ আলাইস্লামের উপরে এ কারণে তাদের অনেক আশা এবং ভরসা ছিল কিন্তু হঠাৎ করেই এই ব্যক্তিটি যখন তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন তাউহিদের দিকে তাদেরকে আহ্বান করলেন মর্শিক শির্ক এবং মূর্তিবুজা ত্যাগ করে ফাসাদ সৃষ্টিকারী অনর্থ কাজগুলো ত্যাগ করে যখন বিশুদ্ধ তাউহিদের দিকে আহ্বান করলেন সেই জাহেল সমাজের লোকেরা সেটাকে কিভাবে গ্রহণ করেছিল তারা কি করেছিল তারা বলল হে চলে তোমার কাছে আমাদের অনেক বড় ছিল। আমাদের বাপ দাদারা যা পূজা করত তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করছো কিন্তু যার প্রতি তুমি আমাদেরকে আহ্বান জানাচ্ছ আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে আমাদের মন মোটেই সাই দিচ্ছে না সুভান আল্লাহ যখন একজন বিচক্ষণ ব্যক্তি সালেহাম বুদ্ধিমান এবং যাকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য তার নিজের জাতিরাই তার দিকে মুখিয়েছিল এবং বলছিল যে তোমার কাছে আমাদের ইতিপূর্বে অনেক বড় আশা ছিল ইতিপূর্বে তারা সেই ব্যক্তির বিচক্ষণতায় আস্থা খুঁজে পেয়েছিল সেই একই ব্যক্তি যখন তাদেরকে আহ্বান করছেন তাও হৃদের দিকে অন্ধভাবে বাপ দাদার অনুসরণ না করতে বাপ দাদার দলিল দি সেই মূর্তিগুলোর পূজা না করতে তখন তারা তা ক্লিক করল অন্ধভাবে তাদের বাপ দাদার ধর্মকেই আঁকড়ে ধরে থাকল সত্য মিথ্যা যাচাই না করে অন্ধভাবে বাপ দাদার অনুসরণ করা বাপ দাদার দলিল দিয়ে নিজেদের ভুলের উপর অটল থাকা এটা হচ্ছে মানুষের একটা অন্তরের ব্যাধি তাকলিফ করা অন্ধ অনুকরণ করা আমরা সব কিছুকে পরিবর্তন করতে রাজি কিন্তু বাপ দাদার ভুলগুলোকে পরিবর্তন করতে রাজি নই অন্ধভাবে সেই বিষয়গুলোকে আঁকড়ে ধরে থাকা আমরা যদি আমাদের বর্তমান সময়ের পৃথিবীর দিকে তাকাই আজ থেকে একশো বছর আগের পৃথিবী কিংবা দুশো বছর আগের পৃথিবী উন্নত জাতিগুলো বর্তমান পৃথিবীর উন্নত জাতিগুলো যেমন জাপান কিংবা আমেরিকা বর্তমানে তাদের অবস্থান কোথায় এবং আজ থেকে একশো কিংবা দুশো বছর আগে তারা কোথায় ছিল তাদের জীবনযাত্রা চিন্তা ভাবনা পোশাক আশাক চালচলন সমস্ত কিছুতে ব্যাপক পরিবর্তন এসেছে তার প্রতিটি কাজে বর্তমানে বিচার বুদ্ধি বিশ্লেষণ লজিক দিয়ে চিন্তা করে যৌক্তিকতা চিন্তা করে একজন গণিতের প্রফেসর একজন পদার্থবিজ্ঞানের প্রফেসর অর্থনীতির বিশেষজ্ঞ প্রকৌশলী সুদক্ষ কারিগর মেডিসিনের বিশেষজ্ঞ এ ধরনের বিক্রিয়া তাদের সমাজে আজকে পরিপূর্ণ তারা অনেক কিছু শিখেছে অনেক কিছুতেই তাদের পরিবর্তন এসেছে তাদের পূর্বপুরুষদের সাথে বর্তমানে জীবনযাত্রায় বহু কিছুতে রয়েছে ব্যাপক পার্থক্য সব কিছুতেই তাদের পরিবর্তন এসেছে শুধুমাত্র একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে ধর্ম সব কিছুই পরিবর্তন করেছে কিন্তু তারা তাদের বাপ দাদার ধর্ম পরিবর্তন করেনি যেমন ধরুন তাদের সমাজে একজন শিক্ষিত ব্যক্তি একজন গণিতে পিএইচডি করা কিংবা ফিজিক্সে পিএইচডি করা একজন ব্যক্তি তিনি কিনা তাদের সমাজে দুনিয়ার সব থেকে আধুনিক গবেষণা গবেষণাগারে কাজ করছেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ে তিনি চিন্তা করছেন যৌক্তিকতা নিয়ে লজিক নিয়ে বাস্তবতা নিয়ে এই ব্যক্তিটি সারাদিন যিনি যুক্তি বুদ্ধি গবেষণা নিয়ে কাজ করলেন সব কিছুকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন তিনি যখন তার বাড়িতে ফিরে আসলেন সন্ধ্যায় এই একই ব্যক্তি একটি মূর্তির সামনে মাথা নত করতে কোনো সমস্যা অনুভব করছেন না একটি মূর্তিকে সেজা করতে দ্বিতীয়বার ভাবছেন না কিংবা গরু বানর সাপ এই বিষয়গুলোর পূজা করতে তার কাছে কোনো অসুবিধা মনে হচ্ছে না যেই ব্যক্তিটি প্রতিটি কাজে যুক্তিবুদ্ধি এবং বিচার বিশ্লেষণ নিয়ে চিন্তা করছেন তার সমস্ত চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে যায় যখন তার সামনে চলে আসে ধর্ম শয়তান যেন এই সমস্ত ব্যক্তিদেরকে বলে পরিবর্তনের কোন দরকার নেই দিন বদলের কোন দরকার নেই তোমার এই ভুল ধর্মের উপরেই তুমি অটল থাকো কেননা এটাই তো তোমার হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতি আল্লাহ এই কারণেই বলছেন বরং তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি আমাদের বাপদাদাদেরকে পেয়েছি এই পথের প্রথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে পথপ্রাপ্ত আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এই পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করি মাত্র অথচ দুইয়াবি অন্যান্য যে কোনো বিষয়ে চিন্তাভাবনা লাইফস্টাইল জীবনযাত্রা এই সমস্ত কোনো বিষয়ে তারা তাদের বাপদাদাদেরকে অনুসরণ করে না তখন তারা তাদের পূর্বপুরুষদের লোকেদেরকে তাদের চিন্তাভাবনাকে বলে এগুলো হচ্ছে ব্যাক ডেটের চিন্তাভাবনা কিন্তু যখন ধর্মের বিষয় চলে আসে তখন তারা এই বিষয় নিয়ে কোন সমস্যায় অনুভব করে না গুরুর পূজা বুদ্ধের পূজা ক্রুশের পূজা এই সমস্ত বিষয়গুলো তাদের অন্তরে কোনো ভাবনাই সৃষ্টি করে না একই ভাবে আমরা দেখতে পাই সাল্হ আলাইস্লামের জাতির লোকেরা সাল্লাহ আলাই সাল্লামকে খুব ভালোভাবে চিনত এবং জানত তার কুণাবলী সম্পর্কে তারা জানত তার দিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা মুখিয়ে ছিল। তারা বলেছেও কুরআনের ভাষায় হে সালে ইতিপূর্বে তোমার কাছে আমাদের অনেক বড় আশা ছিল কিন্তু যখন তিনি ইসলামের দিকে তাদেরকে আহ্বান করলেন তখন তারা বলল আমরা আমাদের মন পরিবর্তন করে ফেলেছি তোমার ব্যাপারে আমরা এখন সন্দেহ করছি আমরা তোমাকে আগে বিশ্বাস করতাম কিন্তু যখন তুমি মুসলিম হয়েছ তখন তোমার বিষয়গুলো আমাদের কাছে সন্দেহপূর্ণ মনে হচ্ছে সুতরাং তারা তাউহিদের দাওয়াতকে বিভিন্নভাবে অস্বীকার করতে লাগল এবং পূর্বের নবীদের মতো সালেহ আলাইসাল্লামকেও তারা বিভিন্ন রকম অপবাদ দেওয়া শুরু করল তারা বলল অলো ইংলি তুমি তো নিঃসন্দেহে জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতোই একটু মানুষ আর কিছু নাও সুতরাং তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোন একটা নিদর্শন হাজির করো সাল্ আলাহামকে তারা বলল তাদের জন্য একটি প্রমাণ নিদর্শন হাজির করতে হবে সাল্লাহ বললেন কি ধরনের নিদর্শন তোমরা চাও সুতং সামুদ জাতি একমাত্র জাতি যাদেরকে আমরা দেখতে পাই সুযোগ দেওয়া হয়েছিল তারা যে ধরনের নিদর্শন দেখার ইচ্ছা পোষণ করবে সাল্লাহ আল্লাহ সাল্লাম সেটাই আল্লাহ মোহামদালার কাছে চাইবেন যেন সেই নিদর্শনই তাদের সামনে হাজির করা হয় অর্থাৎ মুজি যা বাছাই করার একটি সুযোগ সালেহামের জাতি সামুজাতিকে দেওয়া হয়েছিল যেটা অন্য কোনো জাতিকে এর আগে দেওয়া হয়নি সালে আলাইসালামের জাতি সামুদ জাতি তারা পাহাড় কেটে পাথর কেটে বিভিন্ন ধরনের প্রাসাদ প্রকোষ্ঠ দালান ইত্যাদি নির্মাণ করত সুতরাং তারা সালেহ আলাইসাল্লামকে বলল তুমি কি ওই পাথরটি দেখতে পাচ্ছ আমরা চাই তুমি সেই পাথর কেটে সেখান থেকে একটি জীবন্ত উঠ বের করে নিয়ে আসবে আমরা চাই তুমি সেই পাথর থেকে একটি জীবন্ত উট বের করে নিয়ে আসবে কঠিন পাথর থেকে একটা জীবন্ত উটের জন্ম দাও যদি তুমি সত্যি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো সালাম সালাম আল্লাহ মোহাম্মতাল্লাহ নিকট দুয়া করলেন তারা যে বিষয়টি দেখার আবদার করেছে সেটা পূরণ করার জন্য আল্লাহ মোহাম্মত আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং মজিজা সম্পন্ন হল আলস মোহাম্মতাল্লাহ তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক আল্লাহ মহম্মাল্লাহ যে কোনো বস্তুতে রূহ সঞ্চার করে তাকে জীবিত করতে পারেন আমরা জানি সাইদিনা মুসা আল্লাহ ইসলামের সেই ঘটনাটি যেখানে মুসা আল্লাহ ইসলামের হাতে একটি লাঠি ছিল একটি লাঠি একটি জ্বরবস্তু কিন্তু আলসু মোহাম্মা যখন সেই লাঠিতে সেই লাঠিতে প্রাণ ফুকে দিলেন মুহূর্তের মধ্যে সেই লাঠিটি হয়ে গেল একটি ভয়ঙ্কর দর্শন বিরাট আকৃতির জীবন্তসাপ আল্লাহ মোহাম্মদ আল্লাহর জন্য এ বিষয়ে কোন পার্থক্য নেই যে তিনি একটি মৃত বস্তুতে জীবন ফুঁকে দিবেন নাকি একটি জীবিত কোষের মধ্যে জীবন ফুঁকে দেবেন আলোচ মোহামতালার কাছে উভয়টাই খুবই সহজ আল্লাহ মহামতাল তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক তিনি হচ্ছেন জীবনদাতা আমাদের কাছে মানুষ হিসেবে এটা মনে হতে পারে একটি জীবিত কোষ থেকে একটি জীবিত কোষ থেকে প্রাণ সৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিভাবে একটি মৃত বস্তু একটি পাথর একটি লাঠি তার মধ্যে আলসু মহামতাল্লাহ জীবনদান করতে পারেন আলোসু মহতালার জন্য এটা খুবই সহজ একটি বিষয় আল্লাহ সু মহামতাল্লাহ শুধু বলবেন কুন ফাই কোন হয়ে যাও এবং এটা হয়ে যাবে সামুজাতির লোকেরা ছিল সেই পাথরের দিকে পাথরটিতে কম্পন সৃষ্টি হল এবং মুহূর্তের মধ্যে সেই পাথর ফেটে সেখান থেকে একটি বিশাল আকৃতির উটনি বের হয়ে আসলো। বিশাল আকৃতির উটনি সাধারণ উটের থেকে বড় আকৃতির সাইজনা সাল সাল্লাম তাদেরকে তাদের মজি যা সম্পন্ন করে দেখালেন এবং স্মরণ করিয়ে দিলেন এটাই ছিল তোমাদের সাথে আমাদের তোমাদের সাথে আমার চুক্তি এই হচ্ছে সেই উটনি যা তোমরা চেয়েছিলে তোমাদের জন্য একটি শর্ত আছে সেটা হচ্ছে তোমাদের কুয়োর পানি থেকে তোমরা একদিন খাবে পরবর্তী দিন এই কুয়োর পানি বরাদ্দ রাখতে হবে উটনির জন্য খবরদার তোমরা এটাকে স্পর্শও করতে পারবে না ক্ষতি করতে পারবে না আর যদি তোমরা করো তাহলে ভয়ঙ্কর আজাব তোমাদেরকে গ্রাস করবে যদি তোমরা পান করতে চাও তাহলে এই উটনির কাছ থেকে দুধ পান করতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু যেই দিন এই উটনির পানি পান করার পালা সেই দিন তোমরা কুয়ো থেকে পানি সংগ্রহ করতে পারবে না قال لها هذه ناقه لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فان يأخذكم فيأخذكم عذاب يوم عظيم صلى الله عليه وسلم বললেন এই উটটি এই উটনী এর জন্য আছে পানি পানেরপালা এবং তোমাদের জন্য রয়েছে পানি পানেরপালা নির্দিষ্ট এক এক তোমরা একে কোনো কষ্ট দিও না তাহলে মহা মহাদিবসের রাজাব তোমাদেরকে পাকড়াও করবে সুতরাং আল্লাহ মোহামদ আল্লাহর পক্ষ থেকে মজিজা সম্পন্ন হয়ে যাওয়ার পর এই উটনি এটা ছিল সামুদ জাতির জন্য একটি পরীক্ষা স্বরূপ তারা তাকে স্পর্শ করতে পারবে না তাকে কষ্টও দিতে পারবে না এবং একদিন পর পর তাদের কুয়ো থেকে তারা পানি সংগ্রহ করতে পারবে অপর দিনটি এই উটনির জন্য ছেড়ে দিতে হবে সুতরাং সালাহ আল্লাহ সাল্লামের কথা মতো একদিন উটনি এবং পরবর্তী দিন সামুদাতির লোকেরা এভাবে তারা কুও থেকে পানি সংগ্রহ করছিল কিন্তু এর মধ্যেই সামুদাতির ভেতরে ভেতরে একটা গোপন ষড়যন্ত্র চলছিল সেখানে অল্প কিছু লোক মিলে একটি ষড়যন্ত্র শুরু করল তারা চাইল এই উটনিকে তারা হত্যা করবে ক্ষতি করা নয় স্পর্শ করা নয় সরাসরি তারা এটাকে হত্যা করে ফেলবে অথচ তাদেরকে তাদের নবী সালেহাম সাবধান করে দিয়ে বলেছিলেন ক্ষতি করার উদ্দেশ্যে যেন কেউ এই উটনিকে স্পর্শও না করে অথচ তারা কিনা চক্রান্ত করল এই উটনিকে হত্যা করে ফেলবে যারা এই পরিকল্পনা করেছিল তারা ছিল মাত্র নয়জন বলেছেন আর সেই শহরে ছিল নয়জন ব্যক্তি যারা দেশে গণ্ডগোল সৃষ্টি করত এবং যারা শান্তি স্থাপন করত না সুতরাং এই আয়াত থেকে দেখা যাচ্ছে সেই মাদায়নের স্থলে বা সালামের শহরে সামুদ্রাতির বসতিতে মাত্র নয়জন ব্যক্তি ছিল যারা জমিনে বা পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করেছিল এবং যারা নিজেদেরকে সংশোধিত করেনি শুধুমাত্র নয়জন তারা এই উটনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং তারা ছিল সামুজাতির নেতৃত্ব স্থানীয় লোকজন তারা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিল তারা উটনিকে হত্যা করে ফেলবে জবাই করে ফেলবে তরবারি দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সেই উটনির কাছে এগিয়ে গেল কিন্তু যখন তারা সে উটনির কাছাকাছি আসল তারা দ্বিধাগ্রস্ত হয়ে গেল ইতস্তত বোধ করতে লাগল কারণ আমরা বলেছি এই উটনিটি ছিল বিশাল আকৃতি এরকম একটি পরিস্থিতিতে তাদের মধ্যে সবচেয়ে দুষ্কর্মশীল ব্যক্তি সবচেয়ে খারাপ লোকটি সবচেয়ে অবাধ্য ব্যক্তিটি সে এগিয়ে আসলো। এবং সে তার তরবারি দিয়ে উটনির সামনের পায়ে আঘাত করা শুরু করল এবং এটাকে বলা হয়ে থাকে আকর এরপর উটনিটি মাটিতে পড়ে গেল তখন তারা সবাই মিলে সেটাকে তরবার ইদি আক্রমণ করল এবং খণ্ড বিখণ্ড করে হত্যা করল আল্লাহ মোহাম্মত কোরআনে বলছেন সামুদ জাতি তার অবাধ্যতার কারণে মিথ্যা প্রতিপন্ন করেছিল সামুদ জাতি তার অবাধ্যতার কারণে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদের মধ্যে সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠল এই নয়জনের মধ্যে শুধুমাত্র একজনই সাহস করেছিল উটনিকে আঘাত করার জন্য এবং যখন উটনিটি মাটিতে পড়ে গিয়েছিল তারা একে টুকরো টুকরো করে তর দিয়ে হত্যা করেছিল আল্লাহ বলছেন অতপর তারা উষ্ণিটিকে হত্যা করল এবং শিও রবের আদেশকে অমান্য করল তারা বলল হে চলে নিয়ে আসো সেই বিষয় যা দিয়ে তুমি আমাদেরকে ভয় দেখাতে ইনকুন্দামিনাল মুরসালিন যদি তুমি সত্যি রাসুল হয়ে থাকো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই অবাধ্য সামুদ জাতি তারা উটনিটিকে হত্যা করেই খান্ত হয়নি বরং দম্ভ ভরে তারা আল্লাহ তাদের আদেশকে অমন্য করেছে এবং অধ্যত্বের সুরে অহংকারের সাথে সালামকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে হে সালেহ তুমি যদি সত্যি আল্লাহ নবী হয়ে থাকো তাহলে যে অমঙ্গলের ভয় আমাদেরকে দেখিয়েছিলে সেটা নিয়ে আসো দেখি উটনি তোমার যে উটনি সেটা এখন মরে পড়ে আছে যদি পারো আমাদের উপর আজাব নিয়ে আসো যার হুমকি তিনি আমাদেরকে দিয়েছিলে আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি সাহস থাকলে কিছু করে দেখাও সেই দুষ্কৃতিশীল ব্যক্তিরা শুধুমাত্র এই ধরনের অহংকারী অধ্যুত্বপূর্ণ কথা বলেই খান্ত হয়নি তারা আরও পরিকল্পনা করল রাতের বেলা তারা সবাই মিলে হামলা করবে এবং সালেহ আলাইসাল্লামকেও তারা হত্যা করবে এবং শুধু সালেহ আলাইসাল্লাম নয় সাথে তার সমস্ত পরিবারের সদস্যদেরকেও হত্যা করবে যেন প্রতিশোধ নেওয়ার মতো কেউ অবশিষ্ট না থাকে বলছেন অতপর একদিন তারা একজন অপরজনকে বলল তোমরা আল্লাহর নামে সবাই কসম করো আমরা রাতের বেলায় তাকে এবং তার ইমানদার সাথীদেরকে মেরে ফেলব অতঃপর তদন্ত এলে আমরা তার উত্তরাধিকারদেরকে বলবো তার পরিবার পরিজনদেরকে হত্যা করার সময় আমরা তো সেখানে উপস্থিতি ছিলাম না আর অবশ্যই আমরা সত্য কথা বলছি সুতরাং তারা পরিকল্পনা করল সালেহ আলাইসাল্লাম এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করবে এবং পরবর্তীতে এই হত্যার কথা তারা অস্বীকার করবে এবং মানুষদেরকে বলবে আমরা তো সেখানে উপস্থিতি ছিলাম না সালেহ আলাইসাল্লাম এই ঘটনার পর উটনিটিকে হত্যা করার পর সামুদাতীয় বসতি থেকে তিনি বের হয়ে আসলেন এবং তার জাতিকে হবে সতর্ক করে দিয়ে বললেন যখন তারা তার পা কেটে দিল তখন সালে বললেন তোমরা নিজেদের গৃহে তিনটি দিন উপভোগ করে নাও তোমাদের হাতে আর তিন দিন সময় আছে ইহা এমন একটি ওয়াদা যা মিথ্যা হবার নয় তোমাদের হাতে আর মাত্র তিনটি দিন আছে এই তিন দিন যা খুশি করে নাও এরপর সব কিছু তোমাদের শেষ হয়ে আসবে তোমরা আর জীবিত থাকবে না তোমাদের উপর আল্লাহর আজাব চলে আসবে এই হুমকি দেওয়ার পর সামুদাতি প্রথম দিন অতিক্রম করলো। এই হুমকি চূড়ান্ত সতর্কবার্তা লাভ করার পর সামুদ জাতি প্রথম দিন অতিক্রম করল কিন্তু কিছু আসলো না দ্বিতীয় দিন চলে গেল এরপরও তাদের উপর কোনো আজাব আসল না তৃতীয় দিন চলে গেল সন্ধ্যা ঘনিয়ে এর পরও তাদের উপর কোনো আজাবের পূর্বাভাস কিছুই দেখা গেল না তৃতীয় দিন রাতের বেলা তারা একজন অপরজনের সাথে উপহাস করতে তামাশা করতে শুরু করল এবং বলল দেখো সে কত বড় মিথ্যুক সে তিন দিনের ওয়াদা দিয়েছিল তিন দিন শেষ হয়ে গেছে অথচ আজাবের কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না রাতের বেলা সামুজাতির লোকেরা বিদ্রুপ করে তামাশা করে এরপর ঘুমাতে গেল নিরাপদে আমি নিন পরবর্তী দিন ভোরবেলা আল্লাহ মহামতাল্লাহ বলছেন আঘাত আনল আল্লাহ মহামতাল্লাহ তাদের নিকট এক ভয়ানক মারাত্মক শব্দকে প্রেরণ করেছিলেন ঠিক চতুর্থ দিন সকালবেলা একেবারে ডেড বরাবর তার নিশ্চিন্ত মনে ঘুমাতে গিয়েছিল আমি নিন শক্ত কঠিন পাথর কেটে পর্বতের গায়ে ছিল তাদের প্রকোষ্ঠ নির্মাণ করা সেখানে ছিল তাদের ঘরগুলো যা আপাত দৃষ্টিতে কোনোভাবেই ধ্বংস হন নয় বাতাস ঘূর্ণিঝড় টর্নেডো হ্যারিক্যান সেগুলোর কোনো ক্ষতি করতে পারে না ভূমিকম্প সেই পর্বতের কোন ক্ষতি করতে পারে না ভয়ঙ্কর বৃষ্টিবাদ কিংবা বন্যা এগুলো কোনো ক্ষতি করতে পারবে না কেননা সেটা হচ্ছে একটি পাহাড়ি অঞ্চল সামুদাতি সব দিক থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছিল সামুদাতি সব দিক থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছিল তারা ভেবেছিল তারা একান্ত নিরাপদ আল্লাহ মহামতাল্লাহার পাকড়াউ থেকে তারা নিরাপদ হয়ে গেছে অথচ আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন এক প্রচন্ড মারাত্মক শব্দ দিয়ে এমন এক জোরালো শব্দ ভয়ঙ্কর শব্দ তরঙ্গ আলহসু মহামতাল তাদের উপর প্রেরণ করেছেন যা ছিল প্রচন্ড ভীতিকর এবং এতটাই জোরালো যে তাদের পায়ের নিচের মাটিকে আল্লাহ সুহামতাল্লাহ কাঁপিয়ে দিয়েছিলেন এই আধুনিক জ্ঞান যুগে এসে বর্তমানে মানুষ জানতে পেরেছে এই শব্দতরঙ্গ তরঙ্গ সাউন্ডোয়েবের শক্তি সম্পর্কে যার কারণে এখন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য গবেষণা চলছে যদি মারাত্মক শক্তিশালী কোনো শব্দ তরঙ্গ আপনার উপর আঘাত করে এই শব্দ তরঙ্গের কারণে হৃৎপিণ্ডে রক্তক্ষরণে অথবা রক্ত জমাট বেঁধে আপনি মৃত্যুবরণ করতে পারেন সামুদ্রা থেকে এই মারাত্মক ভয়ঙ্কর শব্দের মাধ্যমে আল্লাহ মহতলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন যে বিষয়ের কারণে তারা নিজেদেরকে নিরাপদ মনে করেছিল সেই দালান কোঠা এবং প্রাসাদগুলোকে আল্লাহ মহতলা সেভাবেই এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন যেন এখনও তারা সেখানে বসবাস করছে অথচ তারা কেউ আজ সেখানে অবশিষ্ট নেই যে বিষয়গুলোকে তারা ধরে নিয়েছিল তাদেরকে নিরাপত্তা প্রদান করবে সেই বিষয়গুলোকে অবিকৃত রেখে আলাস মহামতাল তাদেরকেই দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন তিন দিন শেষ হওয়ার পর চতুর্থ দিন ভোরবেলা এই মারাত্মক ভয়ঙ্কর শব্দ তাদের নিকট চলে আসে এবং তাদের ভেতরে এমন প্রকম্পন সৃষ্টি করে তাদের অন্তর কাঁপতে থাকে এবং তারা মোড়ে নিচে পড়ে যায় আলোচক বলছেন আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদেরকে পাকরাও করল ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপর হয়ে পড়ে রইল যেন তারা কোনোদিনই সেখানে বসবাস করত না আজাবের ফলে তাদের অবস্থা মুহূর্তের মধ্যে এমনভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল যেন কোনোদিন তারা সেখানে বসবাস করেননি যেন কোনদিন তারা সেখানে বসবাসী করেনি যে জনপটটি ছিল সামুদাতির পদচারণায় মুখর সেই জনপটটি হয়ে গেল মুহূর্তের মধ্যে একটি মৃত্যু উপত্যকা নীরব নিথর জনশূন্য এক বসতি আল্লাহ মোহাম্মদুল্লাহ বলছেন জেনে রাখো নিশ্চয়ই সামুদাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল কুফুরি করেছিল জেনে রাখো সামুজাতির জন্য রয়েছে আল্লাহর অভিশাপ যখন তারা চক্রান্ত করছিল আমিও কৌশল করছিলাম অথচ তারা বিন্দুমাত্র বুঝতে পারেনি। যখন তারা সাউল্লাহ আলাহিস্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করছিল আল্লাহ সুহামত আলাহ সাউল্লাহ আলাইসাল্লামকে রক্ষা করার জন্য কৌশল অবলম্বন করছিলেন চক্রান্ত করছিলেন অথচ এই বিষয়ে তারা মাত্রও জানত না যখন কোন গোপনে চক্রান্ত করা হয় সামুজাতির লোকেরা তাদের মধ্যে সবচেয়ে দুষ্কর্মশীল নয়জন ব্যক্তি মিলে তারা গোপনে যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র যতই গোপন হোক না কেন আল্লাহ সুভাহাতাল্লাহ প্রতিটি বিষয়ে দেখেন এবং প্রতিটি বিষয় সম্পর্কে তিনি অবগত তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন বিপরীতে আল্লাহ সুহামাতাল্লাহ তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করছিলেন তারা তা সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও করতে পারেনি তারা পরিকল্পনা করছিল আল্লাহ সুহান্লাহ তিনিও পরিকল্পনা করেছিলেন কিন্তু তাদের পরিকল্পনা ছিল প্রকাশ্য আর আল্লাহ সুহামতাল্লাহ পরিকল্পনা ছিল গোপন যেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আল্লাহ সুহামতাল্লাহ এই কারণেই কোরআনে বলছেন হে নবী আজকে তুমি দেখো তাদের চক্রান্তের তাদের পরিকল্পনার কি পরিণাম হয়েছে আমি তাদের এবং তাদের জাতির সবাইকে আজকে ধ্বংস দিয়েছি আসুন সামুদ জাতির এই ঘটনাটিকে কিছুটা পর্যালোচনা করা যাক আমরা পেছন ফিরে দেখি কতজন ব্যক্তি এই পরিকল্পনাটি করেছিল শুধুমাত্র নয়জন ব্যক্তি মিলে পরিকল্পনাটি করেছিল উটনিকে হত্যা করার এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি প্রথম স্টেপটি নিয়েছিল তখন সে উটনি সামনের পাগুলোকে তরবারি দিয়ে কেটে দিয়েছিল নয়জন মিলে পুরো জাতি নয় শুধুমাত্র নয়জন মিলে সালেহ সালামের উটনিকে হত্যা করার পরিকল্পনা সম্পন্ন করেছিল এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন সরাসরি প্রথমে তরবারি দিয়ে আঘাত করল পরবর্তীতে নয়জন মিলে কাজটিকে শেষ করলো। কিন্তু বিপরীতে ধ্বংস করে দেয়া হলো সম্পূর্ণ সামুদ্রাটিকে কেন এবং কিভাবে আল্লাহ মাতা কুরআ জানিয়েছেন কেবলমাত্র নয় জনের অপকর্মের জন্য সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এর কারণ হচ্ছে তারা সবাই সামুদাতির বাকি লোকেরা তারাও এই দুষ্কর্ম সম্পর্কে জানত কিন্তু কেউ এই কাজে বাধা দেওয়ার কোন প্রয়োজনীয়তা অনুভব করেনি নয় জনের বিপরীতে সম্পূর্ণ জাতি তারা ছিল সংখ্যাগরিষ্ঠ কিন্তু এরপরও তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করে আসছিল তারা ভেবেছিল যে যার মতো খাওয়া দাওয়া করবে পানাহার করবে স্বামী মিলিত হবে ঘুমাবে নিজেরা গা বাচিয়ে যার যার কাজে ব্যস্ত থাকবে কোনো ঝামেলা কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করবে না কিন্তু বাস্তবতা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের মধ্যে নিরপেক্ষ বলে কোনো অবস্থান নেই ন্যায় এবং অন্যায়ের মধ্যে যখন স্পষ্ট হয়ে যায় ন্যায় কোনটা এবং অন্যায় কোনটা এর পরেও যদি আপনি নিষ্ক্রিয় বসে থাকেন এর অর্থ হচ্ছে এটাই আপনি অন্যায়ের পক্ষ অবলম্বন করছেন জালিম ব্যক্তিরা অত্যাচারী ব্যক্তিরা যখন হকপন্থীদের উপরে সত্যপন্থীদের উপরে জলুম করে অত্যাচার করে এবং আপনি বলেন আমি নিরপেক্ষ আমি জালিমের সাথেও নেই মজলুমের সাথেও নেই এর অর্থ হচ্ছে আপনার নিরবতা এবং নিষ্ক্রিয় অবস্থানের মাধ্যমে সত্যিকার অর্থে আপনি জালিম ব্যক্তিদের পক্ষ অবলম্বন করছেন সত্য এবং মিথ্যার মধ্যে নিরপেক্ষ বলে কোন পক্ষ নেই হয়তো আপনাকে আল্লাহর দল হিজবুর রহমান আল্লাহর দলের সাথে কাজ করতে হবে অথবা আপনার নিষ্ক্রিয়তার মাধ্যমে আপনি প্রমাণিত করবেন আপনি হচ্ছেন হিজবুর শতান বা শয়তানের দলের পক্ষ অবলম্বনকারী একটি ব্যক্তি বর্তমানে আমরা দেখতে পাই মুসলিম দেশগুলোতে জুলুমের এক রাজত্ব চলছে পশ্চিমা বিশ্ব ন্যাটো বাহিনী এবং আমেরিকা যার নেতৃত্বে রয়েছে তারা মিলে মুসলিমদের জান এবং মাল তাদের সম্পদকে আজকে বিনষ্ট করছে শিশু নারীদেরকে হত্যা করা হচ্ছে বৃদ্ধদেরকেও হত্যা করা হচ্ছে জনসাধারণের আজকে যান মাল কোনো কিছুরই কোন নিরাপত্তা নেই অথচ এই কাজগুলোর মূল পরিকল্পনাকারী কয়জন ব্যক্তি কতজন ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য কংগ্রেসের কিছু শক্তিশালী প্রভাবশালী মেম্বার বড় বড় কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার বড় বড় ব্যাংকের প্রধান শক্তিশালী ইহুদি কতিপয় আমলা ব্যক্তি আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদের মতাদর্শকে বিশ্বাসকারী কিছু চিন্তাবিদ এবং কিছু স্বেচ্ছাসেবী সব মিলিয়ে এই পলিসি মেকার বা নীতি নির্ধারকদের সংখ্যা খুব বেশি হবে না দুইশো তিনশো চারশো বা সর্বোচ্চ আমরা ধরে নিলাম এক এর বেশি নয় কিন্তু বাকি মানুষরা তারা কি করছে সাধারণ মানুষেরা তারা বলছে আমাদের এই সমস্ত কাজের সাথে কোনো সম্পর্ক নেই আমরা আমাদের মতো দিন কাটাচ্ছি কেউ শপিং মলে আছি কেউ গ্রোসারি শপে আছি কেউ পার্কের বেনতে বসে আরাম করছি কেউ বিছানায় বসে সোফায় বসে খেলা দেখছি টিভি দেখছি পান করছি খাওয়া দাওয়া এটাই হচ্ছে আমাদের জীবন আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন আর যারা কাফের তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং চতুষ্প জন্তুর মতো আহার করে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এটাই হচ্ছে সাধারণ মানুষদের অবস্থা অল্প কিছু লোক যারা পৃথিবীতে ফাসাদ এবং ফিটনা সৃষ্টিকার জন্য দায়ী থাকে যাদেরকে বলা হয়ে থাকে আলমালা আমরা আমাদের আলোচনায় আলমালা নিয়ে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনা করেছি এবং আল্লাহ সুহামতালা তিনিও কুরআনে আল মালাদের সম্পর্কে বিভিন্ন সূরায় বিস্তারিতভাবে বলেছেন আলমালা হচ্ছে তারা যারা সাইদিনা নৌ আলাহিসাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল আলমালা হচ্ছে তারা যেরা হুদ আলাহিস্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং আমরা দেখতে পাই একইভাবে সাইদিনা সালেহ আলাইসাল্লামের দাওয়াতকে যারা অস্বীকার করেছে তারা ছিল আলমালা আলমালা হচ্ছে গোত্র প্রধান এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা সমাজের নেতা এবং সর্দার গোছের ব্যক্তিরা সাধারণ মানুষেরা তারা এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা কামায় না সামু জাতির মধ্যে মাত্র নয় জন ব্যক্তি অসৎ পরিকল্পনা এটে ছিল কিন্তু সমাজের অন্যান্যরা তারা এই কাজে বাধা দেওয়ার কোন প্রয়োজনীয়তা অনুভব করেনি এই কারণে যখন আল্লাহ তারা আজাব আসল তারা সবাই সেই শাস্তির মধ্যে পড়ে গেল এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে সেটা হচ্ছে সাইজান আদম আল ইসলামের সময় থেকে যে লড়াইটি শুরু হয়েছে সেই সত্য এবং বাতিলের মধ্যে লড়াই এখনো পর্যন্ত চলছে এবং পূর্বের যে কোন সময়ের থেকে এটা মাত্রায় বহু গুণে বৃদ্ধি পেয়েছে যারা হকের করছেন যারা ইসলামকে নেতৃত্ব দিচ্ছেন তারাও সংখ্যায় খুবই অল্প অপরদিকে যারা কুপোরকে নেতৃত্ব দিচ্ছেন যারা বাতিলের পক্ষে কাজ করছেন সেই সমস্ত ব্যক্তিরাও সংখ্যায় খুবই অল্প কিন্তু বাকি মানুষ তাদের অবস্থান কি হক এবং বাতিল উভয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরও যদি সাধারণ মানুষ নিষ্ক্রিয় বসে থাকে এবং কোন পক্ষ অবলম্বন না করে এবং বলে এর মাধ্যমে আমরা নিরাপদ রয়েছি নিষ্ক্রিয় রয়েছি মূলত সেই ক্ষেত্রে সাধারণ মানুষেরা আছেন সব থেকে বেশি বিপদের মধ্যে ঠিক যেভাবে সামুজাতির লোকেরা নিজেদেরকে নিরাপদ অনুভব করেছিল কোনো পক্ষ অবলম্বন না করে নিষ্ক্রিয় থেকে কাজেই আমাদেরকে বেছে নিতে হবে সত্যের পক্ষ যারা ইসলামের প্রতিনিধিত্ব করছেন যারা কুফরের বিরুদ্ধে কাজ করছেন বাতিলকে ত্যাগ করে সেই হকের পক্ষে আমাদেরকে যোগদান করতে হবে সত্য এবং মিথ্যার মধ্যে মাঝামাঝি নিরপেক্ষ নিষ্ক্রিয় বলে কোনো অবস্থান নেই জাতিকে আল্লাহ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন শুধুমাত্র সাইজানা সালেহাম এবং তার সাথী ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সোমতা তাদের কাজের জন্য সক্রিয় ভূমিকার জন্য উদ্ধার করেছিলেন আল جئنا صالحا والذين امنوا والذين امنوا معه برحمه منا برحمه منا ومن في يوم عز ان ربك هو القوي العزيز অতঃপর আমার আজাব যখন উপস্থিত হলো তখন আমি সালেহ এবং তার সাথে ঈমানদারদেরকে নিজ রহমতে উদ্ধার করিছি উদ্ধার করেছি সেই দিনের অপমান থেকে নিশ্চয়ই তোমার রব তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী আলোসুমাতার আজাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই ধরনের ছয়টি জাতির কথা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি সেই জাতিগুলোর মধ্যে সামুদ জাতির ধ্বংস হওয়ার ঘটনা আলোচনা করার মাধ্যমে তিনটি জাতি আলোচনা আমরা সম্পন্ন করেছি কম মেনু আদ এবং তৃতীয় আজকে জানলাম সামুদ জাতির ঘটনা ইনশা আল্লাহ সামনে আমরা জানব কম এসুয়েব কমে লুত এবং ফেরাউনের বাহিনীর ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনা সুরাহুদে আলোসু মোহামতাল্লাহ এই ছয়টি জাতির ঘটনাকে আলোচনা করেছেন কিভাবে তার আলোসু মহতালার প্রেরিত আম্বিয়াদের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং পরবর্তীতে কিভাবে আলোসু মোহামতালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই বিষয়গুলো আলোচনা করার পর সুরাহুদের শেষ দিকে আলোসু মহামতাল্লাহ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে উপহার দিয়েছেন মুজরিমিন কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন ব্যক্তিরা এমন সৎকর্মশীল ব্যক্তিরা কেন রইল না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত এন হাওনা ফিল আর্থ হ্যাঁ তবে মুষ্টিময় কিছু লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছি আর পাপিষ্ঠরা তারা তো ছিল ভোগবিলাসে মত্ত যার সামগ্রীও তাদেরকে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছিল আসলে তার ছিল মহা অপরাধী সুমাতালা আরো বলছেন তোমার পালনকর্তা এমন নন যে তিনি জনপদ অন্যায়ভাবে অন্যায় ভাবে ধ্বংস করে দেবেন সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও সুতরাং এই আয়াতগুলো থেকেও আমরা জানতে পারছি জনপদগুলোকে একারণেই কারণেই ধ্বংস করে দেওয়া হয়েছিল কেননা সেই সমস্ত লোকেরা তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার কাজে বাধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তায় অনুভব করেনি এবং যে সমস্ত মুষ্টিময় লোকেরা তারা অন্যায় কাজে বাধা প্রদান করেছিলেন যখন আদা বেসেছে আলাহ সুহামতাল্লাহ তাদেরকে রক্ষা করেছেন এ কারণেই আল্লাহ সুবাদ বলছেন তোমার পালনকর্তা এমন নন যে তিনি জনপদগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও যখন তিনি সামুজাতির বসতিতে ধ্বংস করে দেওয়ার পর ফিরে আসলেন তিনি এসে দেখতে পেলেন সেই জনপদ সেই বসতি পরিণত হয়েছে একটি মৃত্যু উপত্যকায় সম্পূর্ণ ফাঁকা একটি শহর তাদের দালান কোঠা তাদের ব্যবহার্য সামগ্রী সব কিছু ঠিক রয়েছে শুধুমাত্র তারা নিজ নিজ ঘরে উপুর হয়ে মরে পড়ে আছে সাইদিনা সালেহাম সেই উপুর হয়ে পড়ে থাকা মৃত দেহগুলোর সাথে কথা বলা শুরু করলেন তিনি বললেন তারপর তিনি তাদের থেকে ফিরে গেলেন এবং বললেন হে আমার সম্প্রদায় হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার রবের আয়াত সমূহকে নিশ্চয়ই পৌঁছে দিয়েছিলাম আর তোমাদেরকে সহ উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা তো উপদেশ দানকারীদেরকে পছন্দ করলে না সাইদিন সেই মৃত ব্যক্তিদেরকে শুনিয়ে শুনিয়ে বলছিলেন আমি তোমাদের কাছে আমার রবের উপদেশকে পৌঁছে দিয়েছি কিন্তু তোমরা উপদেশদাতাদেরকে পছন্দ করলে না একইভাবে আমরা দেখতে পাই বদরের যুদ্ধের পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বদরের সেই কুয়োতে যখন কাফির দে নেতাদের লাশগুলোকে একত্রিত করে গণকবর দেওয়া হয়েছিল সেখানে রাসুল আসলাম রাতের বেলা হেঁটে তাদের কাছে গেলেন এবং বললেন ফাইন্না কাদ ওয়াজাদনা মা ওয়া আদানা রব্বু না হাক্কা তুম মা ওয়া আদা হাক্কা হে কোর বাসিন্দারা তোমরা কি আল্লাহর দেয়া ওয়াদাকে সত্যি রূপে দেখতে পাচ্ছ আমি তো আমার রবের দেয়া ওয়াদাকে হক হিসেবে সত্যরূপেই পেয়েছি আল্লাহ তার রাসুল সাল্লাহলামকে ওয়াদা দিয়েছিলেন তিনি তাকে বিজয়ী করবেন এবং সেটা সত্যি পরিণত হয়েছে একইভাবে আল্লাহ কাফিরদের জন্য আজাবের ওয়াদা প্রদান করেছিলেন এ কারণেই রসুল্লাহ সাল্লাহাম সেই পরে থাকা মৃত দেহগুলোকে জিজ্ঞাসা করছিলেন তোমরা কি তোমাদের রবের দেওয়া ওয়াদাকে সত্য হিসেবে পাওনি ওমর ইদনুল খত্তাব রাজুতানহু তিনি যখন দেখলেন আল্লাহ রসুল্লাম মরে যাওয়া কতগুলো মৃত দেহের সাথে কথা বলছেন যাদের লাশগুলো পর্যন্ত পচে গেছে তিনি বললেন ইয়ারসুল্লাহ আপনি কি মৃত দেহগুলোর সাথে কথা বলছেন যা কিনা পতে গেছে রাসুল্লাহ সাল্লাই বললেন তারা তোমার থেকেও ভালো করে আমাকে শুনছে কিন্তু এই কথার কোনো উত্তর তারা দিতে পারছে না এই হাদিসের ব্যাখ্যায় কাতারা তিনি বলেছেন আল্লাহ তারা রাসুল কথা শুনিয়ে কাফিরদেরকে আরো অপমানিত দুঃখ কষ্ট প্রদান করার জন্য এবং লাঞ্ছিত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সাময়িকভাবে তাদের দেহে প্রাণ সঞ্চার করেছিলেন এখানে একটি বিষয় স্পষ্ট থাকা প্রয়োজন সেটা হচ্ছে যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তিনি এই দুনিয়া থেকে সমস্ত সংযোগ হারিয়ে ফেলেন তিনি আর বিচরণকারী ব্যক্তিদের কোন কথা শুনতে পারেন না তাদের কোনো দুয়া বা আবদার শোনার কোনো সুযোগ আর তার থাকে না কেন আলো সুমতাল্লাহ কুরআনে বলছেন আপনি কবরে সাইিত মৃতদেরকে শোনাতে সক্ষম নন এবং আলসুক্লা বলছেন আপনি সুতরাং এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের কোন কথা তাদের কোন আবদার দাবি বা দুয়া শোনার কোন সুযোগ নেই সুতরাং যখন রাসুল্লাহ সাল্লাহ বদরের সেই পরে থাকা কুফারদের লাশগুলোর সাথে কথা বলেছিলেন এটা ছিল মালাস মোহাম্মতআ তাদেরকে সাময়িকভাবে তাদের দেহে প্রাণ সঞ্চার করেছিলেন যেন তারা রাসুল্লাহ সাল্লা কথা শুনতে পারে এবং এর ফলে তাদের উপর তাদের আফসোস অনুশোচনা লজ্জা এবং অপমান আরও বহুগুণে বৃদ্ধি পায় সুতরাং সেই পরিস্থিতিটি ছিল একটি বিশেষ পরিস্থিতি যেটাকে কাজে লাগিয়ে মাজারে মৃত ব্যক্তি তাদের কাছে আহ্বান করে শিল্পী লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই আমরা বলেছি সামুদ জাতির বসতি সালে এর অবস্থান হচ্ছে মদিনা এবং তাবুকের এর মধ্যবর্তী একটি স্থানে তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার সেনাবাহিনী নিয়ে সফর করছিলেন এবং সেই সময় তারা সামুদ জাতির ধ্বংসাবশেষ এবং তাদের জনপদকে অতিক্রম করেছিলেন ইমাম আহমদ এই হাদিসটিকে সংরক্ষণ করেছেন যার সনদ হাসান পর্যায়ের আল বিদায়া ও নিহায়াতে ইবেন কাসির রহমাল্লাহ তিনি এই হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসটি হচ্ছে তাবুক যুদ্ধ গমনকালে লোকজন দ্রুত অগ্রসর হয়ে হিজরবাসী বাসস্থানে প্রবেশ করতে থাকে আল্লাহ রসুল্লাহ সাল্লামের নিকট এই সংবাদ পৌঁছালে তিনি লোকজনদের মধ্যে ঘোষণা করে দেন জামাতে সালাদ আদায় করা হবে আমর রাজত তিনি বলেন এই সময় আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হই তিনি তখন নিজের বাহন থামাচ্ছিলেন এবং বলছিলেন তোমরা কেন ওই সমস্ত লোকের বাসস্থানে প্রবেশ করছো যাদের উপর আল্লাহ আজাব নাজির করেছেন গজব নাজির করেছেন এ একথায় একজন ব্যক্তি আশ্চর্য হয়ে বলল ইয়া রাসুল্ল্লাহ আমরা তো এই সমস্ত নির্মাণকে আশ্চর্যজনক বস্তু হিসেবে এগুলোকে দেখছি রাসুদুল্লাহ সাল্লাহাম তাদেরকে বললেন আমি কি এর থেকেও বেশি আশ্চর্যের কথা তোমাদেরকে বলবো আর তা হচ্ছে এই যে তোমাদের মধ্যেই একজন ব্যক্তি তোমাদেরকে সব ঘটনা বলে দেয় যা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে এবং সেই সমস্ত ঘটনার কথা বলে যায় যা ভবিষ্যতে সংঘটিত হবে যা ভবিষ্যতে সংঘটিত হবে অতএব তোমরা হকের উপর অটল থাকো অবিচল থাকো না হলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতেও বিন্দুমাত্র পরোয়া করবেন না সুতরাং এই হাদিসটি থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনোই সাহাবিদেরকে উৎসাহিত করেননি এই সমস্ত আজাবে গজবে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলোকে পরিদর্শন করার জন্য যদি একমাত্র উদ্দেশ্য হয় সেখানে গিয়ে আল্লাহর ভয়কে জাগ্রত করা এবং আল্লাহর আজাবে ভয়ে ভীত হওয়া ক্রন্দন করা এই স্থানগুলো গজবে ধ্বংসপ্রাপ্ত এই স্থানগুলো এগুলো ভয়ের স্থান অভিশপ্ত স্থান এগুলো আনন্দ ফুর্তি পিকনিক করার স্থান নয় অথচ আজকে আমরা যখন সামুজাতির ধ্বংসাবশেষ অথবা ফিরাউনের ধ্বংসাবশেষ কিংবা রোমান গ্রিক সাম্রাজ্য সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে যাই আমরা সেগুলোকে দেখে আনন্দে আটখানা হই সেগুলোর ছবি তুলি এবং সেখানে সেই জায়গাগুলোকে ভ্রমণ করা পরিদর্শন করা পিকনিকের একটি স্থান আমরা বানিয়ে ফেলেছি আমরা তাদের অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো সভ্যতা বস্তুগত উন্নতি এগুলো দেখে মুগ্ধ বিস্ময়ী অবাক চোখে তাদের দিকে তাকিয়ে থাকি অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মাদায়ানের সালে হিজর অতিক্রমকালে সাহাবিদেরকে কি বলেছিলেন তিনি সেই বাসস্থান সম্পর্কে বলেছেন এগুলোকে দর্শনীয় স্থান হিসেবে উপভোগ করার জন্য সফর করো না তিনি তাদেরকে বলেছেন তোমরা এই সমস্ত আজাবে ধ্বংসপ্রাপ্ত স্থান থেকে পানি পান করো এবং সেই পানি দিয়ে তৈরিকৃত রুটি তোমরা নিজেরা খেও না সেগুলো তোমাদের উর্দেরকে খাইয়ে দাও পশুদেরকে খাইয়ে দাও কারণ এগুলো হচ্ছে অভিশপ্ত আর তোমরা যদি এই সমস্ত স্থানে প্রবেশ করতেই চাও তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করো আর যদি কাঁদতে না পারো তাহলে সেখানে প্রবেশ করো না যেন তোমাদের উপরেও সেই শাস্তি এসে না পৌঁছায় প্রশ্ন জাগতে পারে আমরা এই সমস্ত স্থানগুলো দেখে কেন কাঁদব আমরা সেগুলো দেখে আশ্চর্য হব অতীতের জাতির নির্মাণশৈলী তাদের তথাকথিত সভ্যতা এর উত্তম জবাব হচ্ছে যখন আপনি এই সমস্ত শক্তিশালী জাতিগুলোর ভয়ানক এবং মর্মান্তিক পরিণতি দেখবেন তখন এটাই উপযুক্ত এবং এটাই সঠিক যে তাদের নির্মাণশৈলী আপনার অন্তরে যে পরিমাণ মুগ্ধতা ছড়াবে তার থেকে বেশি আপনি ভীত হবেন কিভাবে তাদের ক্যালস ভাচলা ধ্বংস করে দিয়েছেন এবং এটা দেখে আপনি নিজেকে আল্লাহর আজাদ থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন এটা আপনার অন্তরে ভীতি সঞ্চার করবে এটা আপনার অন্তরে ভীতি সঞ্চার করবে এবং এ কারণেই আপনি ক্রন্দন করবেন আর যদি এমনটা হয় যে তাদের বস্তুগত দালান কোঠার ধ্বংসাবশেষ তাদের তথাগত সভ্যতা দেখে আপনি মুগ্ধ হয়ে যান বিমোহিত হয়ে যান এবং তারা যে ফাসাদ সৃষ্টি করেছিল অন্যায় করেছিল শির করেছিল মানুষদেরকে হত্যা করেছিল সেটা এবং তার পরবর্তীতে আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন সেই বিষয়টা যদি আপনার উপরে প্রাধান্য বিস্তার না করে আপনার মধ্যে অনুভূতি সৃষ্টি না করে শুধু দালান দেখে আপনার মধ্যে মুগ্ধতা সৃষ্টি হল বিমোহিত হয়ে গেলেন এর অর্থ আপনি আজাবকে ভয় পাচ্ছেন না বরং তাদের দালান কঠা এবং নির্মাণ শৈলী দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন অথচ সেই স্থানগুলো দেখার পর সঠিক অনুভূতি এটাই হওয়া উচিত ছিল কুফারদের সেই পরিণতি নিজের চোখে দেখে এটা উপলব্ধি করতে পারা যে এত প্রাচুর্য এবং শক্তি সামর্থ্য থাকার কারণেও শুধুমাত্র কুফুরির কারণে তাদের কি ভয়ানক এবং মর্মান্তিক পরিণত হয়েছে যদি এই অনুভূতি আপনার মধ্যে জাগ্রত থাকে শুধুমাত্র সেখানেই সেই ক্ষেত্রেই শুধু যদি এই অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি সেই সমস্ত স্থানগুলোকে পরিদর্শন করতে পারে। অথচ দুনিয়ার দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমানে মানুষ এর বিপরীত কাজটাই করে থাকে অতীতের জাতির অবাধ্যতা কুফরি এবং আল্লাহর আজাবে ধ্বংসপ্রাপ্ত হওয়া এটা আমাদের মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি করে না বরং তাদের বস্তুগত দালান কোঠা সভ্যতা দেখে আমরা মুগ্ধ হয়ে আনন্দ হয়ে ছবি তুলি কি বর্তমানে আমরা দেখতে পাই মাদায়ন সালে দি অঞ্চলটি আল হিজর ইউনেস্কো সেই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে এবং একটি ট্যুরিস্ট স্পট বানানোর পরিকল্পনা করেছে অথচ এই স্থানগুলো হচ্ছে অভিশপ্ত স্থান আমাদের দেশেও অতীতের কুফয়ারদের ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো ভ্রমণের সময় এই মূলনীতিটি আমাদের স্মরণ রাখা উচিত বর্তমানে পশ্চিমা বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে একটি যুদ্ধে লিপ্ত এবং তারা সুনির্দিষ্ট কিছু কর্ম পরিকল্পনা প্রদান করেছে কিভাবে ইসলামকে দমন করতে হবে র্যান্ড ইনস্টিটিউট যারা আমেরিকান সরকারের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যা তারা প্রস্তাবনা দিয়েছে সরকারের কাছে ইসলামকে দমন করার জন্য তারা বলেছে সংশ্লিষ্ট দেশের শিক্ষা সিলেবাস এবং প্রচার মাধ্যমে তাদের ইসলাম পূর্ব জাহিলি সভ্যতা ইসলাম পূর্ব জাহিলি সংস্কৃতির প্রচার প্রসারের মাধ্যমে সেগুলোর চর্চাকে উৎসাহিত করা সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট মুসলিম দেশের শিক্ষা সিলেবাস এবং প্রচার মাধ্যমে সেই দেশের ইসলাম পূর্ব জাহিলি সভ্যতা জাহিলি সংস্কৃতি এগুলো প্রচার মাধ্যমের এগুলোকে প্রচার প্রসারের মাধ্যমে সেই জাহিলি বিষয়গুলোর চর্চাকে উৎসাহিত করা এটা হচ্ছে ইসলাম দমন করার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল এ কারণে আমরা দেখতে পাই তার এমন কিছু ব্যক্তিদেরকে সৃষ্টি করতে পেরেছে যারা মিশরের তথা তথাগথিত পিরামিড এবং তার সভ্যতা নিয়ে গর্ব করে এবং শামে তারা গর্ব করে ইসলাম পূর্ব রোমান এবং গ্রিক সভ্যতার ধ্বংসাবশেষ নিয়ে ইসলামিক মাগ্রেব বা আফ্রিকায় তারা এমন কিছু মুসলিম নামধারী ব্যক্তিদেরকে সৃষ্টি করতে সক্ষম হয়েছে যারা ইসলাম পূর্ব বর্বর আফ্রিকানদের তথা তথাগিত সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে গর্বাবলম্বন করে আরবে তার ইসলাম পূর্ব গোত্রপ্রথা আসাবিয়া জাতীয়তাবাদ ইত্যাদি নিয়ে গর্বাবলম্বন করে এভাবে আমাদের দেশেও অতীতের হিন্দুদের প্রাসাদ কিংবা মূর্তি খুঁড়ে পেলে সেগুলো নিয়ে কিছু ব্যক্তিরা গর্ব অবলম্বন করে অথচ এগুলো হচ্ছে আল্লাহ আজাবে ধ্বংসপ্রাপ্ত পত্রিকার পাতায় প্রথম পাতায় খবর আসে মাটি খুঁড়ে অমুক যুগের মূর্তি পাওয়া গেছে অথচ আফসুসের বিষয়ে এদেশের অনেক মানুষ জানে না কিভাবে এদেশ ইসলাম এসেছিল অতীতের বিধর্মীরা কিভাবে অন্যায় আর জুলুমকে কায়েম করে রেখেছিল আল্লাহ সুহামতাল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের নিকট হক এবং বাতিলকে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন সেই ফিরাউনের মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ আমাদের নিকট উপস্থাপন করেছেন বাতিল বা অশুভ শক্তির প্রতীককে অপরদিকে মূসা আল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ আমাদের নিকট উপস্থাপন করেছেন হক এবং সত্যের প্রতীককে মূসা আল্লাহ ইসলাম এবং ফিরাউনের মধ্যে যে যুদ্ধ সেটাও ছিল সেই সেটাও ছিল সত্য এবং মিথ্যার চিরন্তন সেই যুদ্ধ যা চলবে কেয়ামত পর্যন্ত ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ সত্যের সাথে মিথ্যার যুদ্ধ অথচ এরপরও যদি আমরা সেই জাহিনী যুগের সভ্যতা সংস্কৃতি তাদের পক্ষ অবলম্বন করে সেগুলোর জন্য গর্ব অবলম্বন করি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে সামুদ জাতির মতো ভয়ানক কোন পরিণতি ধ্বংসপ্রাপ্ত জাতি সভ্যতার ব্যাপারে আমাদের সেই রীতি অবলম্বন করা উচিত যেটা আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন সেটা হচ্ছে তাদেরকে মুগ্ধতা নয় করোনার চোখে দেখা আল্লাচ মোহাম্মতাল্লাহ এই ধ্বংসাবশেষগুলোকে আমাদের সামনে শুধুমাত্র এই উদ্দেশ্যেই টিকিয়ে রেখেছেন যেন আমরা সতর্ক হতে পারি এগুলো হচ্ছে এক একটি বাস্তব নিদর্শন বাস্তব নমুনা যেটা আমাদের সামনে থাকবে একদিকে আমরা কুরআনে তাদের ঘটনা জানব এবং বাস্তবিক উপস্থাপন হিসেবে জাতিগুলোর ধ্বংসাবশেষকে আমরা দেখতে পাব রেইনোজ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডবু ডবল অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডু মিডিয়া